জি আলহামদুলিল্লাহ আমরা তাহলে সর্বশেষটা আছি আমাদের তৃতীয় দাব যেটা সেটা হলো মদিনের সফর মদিনের সফরে আমাদের করণীয় কি কি উদ্দেশ্যে আমরা মদিনের সফর করবো আমরা সংক্ষেপে আলোচনা করি আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা মদিনের সফরে এই সেরেক করে বসে থাকে অনেকগুলো সেরেক বেতার মদিনের সফরকে কেন্দ্র করে করে মদিনের সফরটা হজের কোনো অংশ না এটা হজের থেকে সম্পূর্ণ আলাদা একটা অংশ আলাদা ফ্ল্যাট মদিনা সফরটা কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে মদিনা যাবো মসজিদের নববীর বরকত লাভের উদ্দেশ্যে মদিনা যাব মসজিদের নববীর ফজিলত মসজিদের নববীর থেকে বরকত নামার জন্য কারণ পৃথিবীর তিনটা বরকতময় মসজিদ আছে মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আফসা তো মসজিদে আফসা তো আমরা ইহুদিদের কারণে কিন্তু মসজিদে হারামে উদ্দেশ্যে বরকত নামার জন্য আর একটা মসজিদে নবী মসজিদে নবীর আছে কারণ নবিসাম বলছেন অন্যান্য মসজিদে থেকে আমার এই মসজিদে সোলাদ আদায় করা হাজার হুল উত্তম আরেকটা আছে আপনার এই মসজিদটা যেতো বরকতময় এই বরকত নামার উদ্দেশ্যে আমরা মসজিদের নবীর উদ্দেশ্যে সফর করবো নবী সাল্লাহামের কব উদ্দেশ্যে সফর করার কোনো সহি হাদিস নাই যতগুলো হাতিজ আছে নবী ইসলামের কবর সংক্রান্ত জাল এবং জয়ের ম্যাক্সিমাম জাল হাজির অনেকে নবী আবেগে মহব্বতের আবেগে এই সমস্ত জাল হাদিব তৈরি করছে এবং আমরা মদিনে সফর করবো কিন্তু মদিনে সফল সফল করবো তখন খালি মসজিদে নবমীতে বসে ডাকবো না নবীলামের কবর জয়ারত করবো মদিনেতে আরো যা যা সব করব। কিন্তু মূল টার্গেট হলো আমার মসজিদে নবমী আচ্ছা আমরা কি কি করবো প্রথম কাজ হল যেহেতু মসজিদের নবীর মসজিদের নম্বর কাজ এই প্রথমে গিয়ে নবী কবার যাওয়া যাবে নাওদার রাওদার মধ্যে যদি যাওয়া সম্ভব হয় রাওদার মধ্যে যাওয়া তার সহজ ওখানে যেতে অনেক কষ্ট আছে অনেক সময় লাগবে কষ্ট করতে হবে তারপরে রাউজায় ফলাত এটা হলো এক নম্বর কাজ এরপরে এই কাজ এই কাজ করার পরে আমরা পাঁচ অক্ট ফলাত মসজিদের নবীতে আদায় করার জন্য চেষ্টা করবো এখানে চল্লিশ আদায় করার কোন বাধ্য নাই যদি ফলাত আদায় করে সেটার কথা সেটা দেশে থাকিও হতে পারে যে কোন জায়গা হইতে পারে কিন্তু মসজিদের নবীতে আলাদা চল্লিশ চল্লিশ একসাথে আদায় করতে হবে এইরকম কোনো সহি হাদিস নাই बी सोल्लम कबरे गोल्लाम के सालाम दीब नबी साम के सालाम दीब ना ये गोल এটা ভুল জিনিস আমরা না আল্লাহ যে আল্লাহ আসল মধ্যে আমরা সবসময় সালাম দিচ্ছি না এটা আল্লাহ সুবান শিখাই দিচ্ছেন এইভাবে দেওয়ার জন্য তা আল্লাহ থেকে কি আমাদের মহবত বেশি হয়ে গেছে আল্লাহ সুবান হাবিব আল্লাহাকিখাই দিতাম দাও ইয়া হবে কেন আমরা কি মধ্যে যেভাবে পড়ি ঠিক আস্তর মধ্যে যেভাবে পড়ি ওইভাবে আচ্ছা এরপরে দূরের থেকে নবিসামকে ইয়ার্লাহ বলা যাবে না কিন্তু কবরের সামনে হইলে নবিসামকে ইয়ারসোল্লাহ বলা যাবে যেহেতু সেখানে নবী সাল কবরের সামনে এবং আবদুল্লাহিন অমরের মতো সাহাবি সালাম দেওয়ার পরে বেশি বেশি দৌদ আল্লাহ আল্লাহ আলাই মহামিম আল্লাহ আল্লাহ এইভাবে দৌড়া দরদ পেশ করব দরদ পেশ করার পরে আমরা নবিসের যে দুজন সাহাবি খালিফার কবর কবরের সাথে তাদেরকে সালাম দেবো আবা বা খত আল্লাহ এভাবে সালাম দেবো এতটুকু না পারলে আবা বা আর ওনাদের জন্য কবরাসের যে দোয়া আছে এটা হলো এখানে এর ফলে আছে বাকি কবর कोवर अस्था, कोवर सालाम कबरद्यापे मस्जिदे नबीर भरे राउन रियाना समय गए दूर चलात तब ढुकते जगह दखल कर बसबोना खाली क्योंकि अनेक भाई एक बार ढुकते अपनारस्जिदे पुवार मस्जिद पोबाय चला त মসজিদে ঢুকলে তাহলে মসজিদে চলা তদায় করতে পারে। বাক্য হইলে নামাজ করে নিতে পারে। কিন্তু আলাদা কোন ফজিলত নাই শুধু আলাদা ফজিলত মসজিদানুবীর বাহিরে একটা মসজিদ সেটা হলো মসজিদে মসজিদে কোবায় খেয়াল রাখতে হবে যখন মসজিদে কোবাই যাব গরফ থেকে উজু করে কারণ থেকে যে উজু করে যায় এই থেকে উজু করে নামাজ পুটবেন এরকম না এখান থেকে উজু করে আমরা মসজিদে কোবাই গিয়ে চলাতায় করব কয়েকটি জায়গায় আমাদেরকে পরিবেশনে নিয়ে যাবে জিয়ারায় নিয়ে যাবে আপনার সাবা মসজিদ এরপরে মসজিদের জুল কাটলাতবর্তন হচ্ছে এই মসজিদেরও আলাদা কোন ফলজিলপ নাই যদি আমরা ভিতরে ঢুকিয়ে তাহেত মসজিদ আদায় করতে পারি আলাদা কোন ছাতের ময়দানে গেলে অহদের ময়দানের মসজিদের আলাদা কোনোদের ময়দানের শহীদ যারা আছেন সেই শহীদদের নাম বলছেন মদিনা হলো পবিত্র নগরী মদিনা হলো মন মদিনার অনেকগুলো নাম আছে এজন্য জন্য সব সময় পাক পবিত্র থাকার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে এবং মদিনাতে কোন গুণাহের কাজ কোনো মোদিনাই তাকে বের করে দেয় এটা মদিনার বৈশিষ্ট করতে হবে না আমার নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয় এই জন্য নবীন কালের পরেও এই হুকুম প্রযোজ্য থাকবে মদিনার মধ্যে চিৎকার দিয়ে জোরে কোনো কথা বলা যাবে না আওয়াজ করা যাবে না চুপচাপ থাকতে হবে মসজিদুল নবীতেই একটা ইসলামিক ইউনিভার্সিটি মসজিদ নবীর ভিতরেই দেখবেন বিশ্বসারা আলেম পৃথিবীর বর্তমান দুনিয়ারও সবচেয়ে বড় আলেম যারা তারা মসজিদ নবীতে আসবেন এক একজন আলেম তাদের দাঁড়িয়ে বসার চেষ্টা করবেন ছাত্র মদিন ইউনিভার্সিটির আছে হাদিসের সব উনার স্টুডেন্ট ওনার হালাকা শুধু আলেম আর আলেম মানে ওনার যেখানে হালাকা বসে দেখবেন যে মোদিনের সব ওলামাইকার ওনার হালাকায় বসে এই জাতীয় আলমাইমান না বুঝলেও এটাও ফায়দা যে আপনি একজন বড় আলেমের দেখা পাইছেন সাক্ষাৎ পাইছেন চেহারা দেখছেন এটাও বিরাট ফায়দা কারণ ওই আলেম আপনি বাংলাদেশে পাবেন না দুনিয়া কোথাও পাবেন না এরকম আলেম এই জন্য মসজিদানুবীতে যে সমস্ত ওলামায়সজিদানুবীর মসজিদানুবী থেকে মসজিদানুবীতে এখনো সংরক্ষণ করে রাখবে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেক সুন্নত বিলুপ্ত হয়েছে মদিনা থেকে কোনো সুন্নত বিলুপ্ত হয়নি এজন্য মদিনার ফলা আর মক্কার ফলাতেও দেখবেন ব্যস্তবাস মদিনার ইমাম সজিদ নবীরা করতেন মুসল্লি জাহে সুরা ফাতে পড়ে নিতে পারেন এই জন্য নবিসাম এখানে থাক্টা দিতেন চুপ করে থাকতেন আসতে মসজিদ নবুবীর ইমাম এখানে দীর্ঘক্ষণ চুপ করে থাকেন তারপর কারাত শুরু করে सुन्नक हर बेदाय का, का की की की आगे गवेशा देखें যে দু একটা সন্ন্যদ হারাই যাচ্ছে একটা সন্ন্যদ হইল যে নবী সাল্লাম মসজিদের নবমী থেকে মসজিদের কৌবা হেটে যাইতেন আবার হেটে আসতেন আসরের সলাদ আদায় করে মসজিদের কৌবা যাইতেন কুবা থেকে এসে মাগরিবে সলাদ আদায় করতেন হেঁটে যাইতেন আসতেন তখন ওনারা গবেষণা করে দেখতেন যে এখন তো আমরা যাই না গাড়িতে যাই এটাও নবীলামের সন্নদটা হারাই যাচ্ছে তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত মসজিদ নবীর ভিতরেই ইনস্টিটিউট আছে তো মসজিদ নবীর স্টুডেন্টদেরকে বলে দিছে যে তোমরা এবারে আমল করবা সবাই এখান থেকে হেঁটে হেঁটে মসজিদে কোবা যায় হেঁটে হেঁটে আসবে হেফাজত করবে এই জন্য মদিনার আমি ফেতনা বলে সেই ফেতনার গ্রাসে পড়ে যাবে মদিনা এরকম জিনিস মদিনাতে আল্লাপাক দাজাল মুক্ত এলম দাজ মুক্ত ইমান দাবজাল মুক্তি হেফাজত করবেন একটা জায়গায় আপনার সারা দুনিয়াতে দাঁতজাল প্রবেশ করবে কিন্তু মদিনাতে দাঁত জাল করতে পারবে। এজন্য মদিনা সফরে গিয়ে আমরা মদিনার ইমান ইমানা আমরা মদিনা ফপর করার সময় এই নিয়োগ করবো যাতে মদিনার বিশুদ্ধ ইমানটা নিয়ে আসতে পারি মদিনার বিশুদ্ধ আমলটা নিয়ে আসতে পারিগুলা নিয়ে আসতে পারি এটা নিয়োগ খেয়াল করে আমরা সবসময় এগুলো মোদিনা মনে মারাই আমাদের করণীয় বিষয় জি আমরা মদিনা সংক্রান্ত আবার কোনো প্রস্তা থাকলে আমরা মা গেব এখানে পড়তেন মানে আসরের পর জুড়ে কেন নামাত করা যাবে কিনা বা এখানে পড়তেন কেন জি আচরের পরে মাগরিক পর্যন্ত পজরের পরে সূর্য উদয় পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার কোন নকল আদায় করা কিন্তু যে সময়ের সাথে নির্দিষ্ট অথবা ধানের সাথে নির্দিষ্ট সবের সাথে কারণের সাথে নির্দিষ্ট সেগুলো আদায় করা যাবে যেমন আপনার তাহিয়াতধু করছেন এটা আচরের পরেও আদায় করতে পারবেন ফজরের পরে আদায় করতে পারবেন তাহেতুল মসজিদ আসরের পরে মসজিদে ঢুকতেন আদায় করতে পারবেন তাওয়ার কারণে এই জন্য এগুলো আদায় করা যাবে এগুলো মাত্র হবে না তা আপনি যখন মসজিদে কোভা যাবেন মসজিদে কোবা ঢুকলেন মসজিদে ঢুকলেন এই মসজিদে ঢুকার কারণে দূরে খাত ফলা এটা আচরণ পরে আদায় করা যাবে ফজলারের পরেও আদায় করা যাবে সেদিন আমাদেরকে গাড়িতে করে মসজিদে ফোবা নিয়ে যাবে সেখানে তো আমরা দুই রাখা চলা তাদের করব। কিন্তু চেষ্টা করতে হবে যেহেতু মোদিন এত সাত দিন থাকবো একদিন নিজে ব্যক্তিগতভাবে ভাবে মানুষ করে হেঁটে হেঁটে আবার দূরে কাজ করে চলে আসবেন মাগ্রি করতেন আপনি বুঝবেন যে যাইতে কতক্ষণ লাগছে আসতে কতক্ষণ লাগছে তাহলে এত আগে নবী স্লাম আসর চলা আদায় করতেন আর আমরা যে সময় চলা আদায় করি এই সময় আপনি আদায় করি যাই আসর বাড়ি আদায় করে আবার আসতে পারবেন বেশি না দূরত্ব এক রাস্তা মানে মসজিদে নবী থেকে বের হইলে সৌজা একই রাস্তার ফুবা আমি গেছি আমি হেঁটে যাইতে আমার যে যাওয়ার সময় লাগছে পঁয়ত্রিশ মিনিট আসার সময় লাগছে চল্লিশ মিনিট হাদিস্থহীন বলছেন যে ব্যক্তি গড় থেকে পবিত্রতা অর্জন করবে মান পাতা হরা সেই বাইটি তোমা আতার মাসে কোবা এরপর মর্যাদা কোবাই আসবে পাতল্লা রাকাতায় তাই দেওয়া তাদের করবে কা না কাটার জন্য তার জন্য এক অমরা সমাতল এটা চলছে সুন্দর কসমা তাহলে তো আর বাংলাদেশে আসার দরকার নাই সারা জীবন বেশি দিন আর মদিনা যেতো যেতেই হবে মদিনা মোলা মসজিদের নবীর বরকতের উদ্দেশ্যে ওটাও একটা বরকতময় মসজিদ তিন মসজিদের এক মসজিদ এবং আমরা এই বরকতময় মসজিদ বাংলাদেশে জীবনেও পাবো না জন্য ওইটাতেও যাবো এই জন্য ওইটাতে অল্প করে থাকবো এটাতে বেশি থাকবো এই জন্য মানে নর্মালি ওই যেহেতু অনেকে চল্লিশ অর্থের কথা বলে এবং অনেক আগ থেকে এটা প্রচলন হয়ে আসছে তুর্কি আমলেও মানে তুর্কি আমলে হানাপিমা তাদের প্রাধান্য ছিল বেশি এবং অনেক বেদাতিদের বেদাতি আলেমদের প্রাধান্য ছিল বেশি তো তারা ওইসব মধ্যবীতে সিস্টেম করতে যে মধ্যবীতে যারা আসবে আট দিন থাকবে চল্লিশ অর্থ চলা আদায় করবে ওই জন্য আট দিনের সিস্টেম করছে ওই সিস্টেমটা এখনো আছে নিজস্ব ব্যাপার তবে আপনার মোকায় চলে আসবেন যে মোকায় তো আপনার ব্যবস্থাপনা থাকতে হবে আপনার হোটেল বানা করেন আপনি এসে মোকায় বসে থাকলে তা আপনি হোটেল পাইবেন কই जी प्रथम कथा कमन दियारगलो अपन के मुक्का एकदिन सब ग देखान हर्द आगे एकदिन अपना जबाल नियवाने सर्वप्रथमा जिलय তারপরে আপনার মিনা আরাফা মুজালিফা জামারা এগুলাতে নেওয়া হবে তারপরে আপনার এই জাবালে চোর নেওয়া হবে এগুলো হলো কমন কমন জিয়ার বাহিরে আপনি ইচ্ছা করলে মক্কা মোকা রামা আর হচ্ছে হোদাই বিহা যেখানে হোদাই বিহার সন্ধি যেখানে হয়েছে ওই হোদাই বিহার জায়গাটা তারপরে আপনার না কারবালা তো এখানে কার্বালা হইলো ইরাক ওইটা যাওয়া দরকার আর আপনি এখান থেকে এসে যাইতে পারবেন তা হিসেবে সবসময় যাইতে দেয় না বা এগুলো হলো ব্যক্তিগত উদ্যোগে আপনি এগুলো আপনাকে ট্রাভেল এজেন্সি বা কাপাল আপনাকে আর মোদিনাতে মক্কা মকা নামায় ওইটা দেখানো হবে ওইটা আমাদেরকে নিয়ে যাওয়া হবে তবে গুহায় উঠতে চাইলে নিযুদ্ধ উঠতে হবে মানে ওটা আমাদেরকে জিয়ারা যখন নিবে তখন নিচের থেকে শুধু পাহাড়টা দেখানো হবে দু তিন ঘন্টা করে উপরে উঠবেন উঠে দেখে আমরা উঠে দেখে একবার এই উপরে গিয়ে দু তিন ঘন্টা সময় লাগে বা আপনি সুস্থ হইলে এক ঘন্টায় উঠে যেতে পারবেন্ট উঠতে পারলে এজন্য উঠলে হজের পরে ওটা তো ওই বাড়ি বলতে পারবে ডেট অনুষ্ঠান মানে আপনাদের আসার ডেট ছয় একত্রিশ হলে বিশ তারিখে হজর পরে দেখে আসবেন গেলে ইনশাল্লাহ আর তো টিভিতে সরাসরি দেখা যায় এখন তো লাইভ দেখানো হয় ওখানে আপনি দেখে আসবেন ওখানে আপনি নিচে দলীয় বলবেনা পরে দলীয় বলবেন হাত ধরে না এরকম মানুষও দেখবেন আমাদের দেশে তো দুজনের দেখেন কেউ এখানে কেউ এখানে কিন্তু দুই গ্রুপে হাত বাঁধে ওখানে দেখবেন যে অনেকে হাত বাঁধে না এইভাবে দেখার চেষ্টা করবেন একটু আমি গতবার এই যে নারায়ণগঞ্জে এক মার্ভেলের আগের বার গেছি তো বলে এসছি ওলামার মদিনার আমলের কথা তো উনি খেয়াল দেখছে খেয়াল দেখে ঠিক যে ওই এলাকার উনি চেয়ারম্যান উনি বলছে যে হুজরে যাতে এগুলো বলছে এবার হজে গেলে কিন্তু সব দেখে আসে সব দেখে একেবারে সামনে যাই সবসময় চলা তাড়ি করে সব দেখে এসছেন দেখে এসে গত মাপ গেছি উনি নিজে উঠি বলতেছেন যে হুজরে কতবার যা বলছেন আমি সব নোট করে দেখছি যে মক্কা মদিনা যায় দেখবো আমি একশো বারজন সব খাইছি সেখানে মক্কাবাদা সরাসরি দেখে এসছি সুতরাং এখন আমরা যদি বাংলাদেশের সহজুরী মিলে কিছু বলে আমি শুনবো না আমি ওইটাই বলো করবেন এমনভাবে হচ্ছে যে আমি সরাসরি মোকাবে আমি দেখে আসবি ওনারা কোথায় হাত পান কিভাবে আর আপনি এদিন করে না না করে আমি সব দেখে তো আপনিও চেষ্টা করবেন সরাসরি দেখে আসার শোনার না আমরা বলি না চোখে আর কানে প্রমে আসার অনেক সময় তো শুনি কানে শুনি এখন চোখে দেখে আসবেন সরাসরি समस्यादा पानी समस्या नहीं विमान उठार समय एक तो सतर्कता अवलम्बन कर ले ख्याल रखले तय लागे ধরেন এমন সময় উঠতেছেন জোহরের ওখ্য হচ্ছে আপনি বিমানে ওঠার আগে জোহর আস্তে পড়ে নিলেন আবার ওখানে গিয়ে একসাথে মাকে নিলেন মাঝখানে মদিনা থেকে মক্কা আসতেছেন ওখানে দুই ওাক্তের চলাচ একসাথে জমা করে নেবেন তাহলে সমস্যা হবে না আর ওখানে তো সব জায়গায় ব্যবস্থা আছে তায়াম বোমের পদ্ধতি হল তাই টা तक कर। एक, गे गे एक, एक, वे वे। एक हालका जेबा हल्का हाथ मेरे अपनी दोन हाथ निक्षेप कर হাত করবেন কয়টা দুইটা এক নম্বর মুখমন্ডলের হাত নিক্ষেপ করছেন দ্বিতীয়বার এই পর্যন্ত ডান হাত বাম হাত এই পর্যন্ত আপনার কবজি পর্যন্ত কবজি পর্যন্ত মাছে করে নিবেন বা তাই মুহাই আগে বাম হাত দিয়ে ডান হাত আর এখানে এ পর্যন্ত কোন এ পর্যন্ত করতে হয় শ্রহী পড়াঞ্চন্ধিকতর সহি অধিকাংশ মতামত যেটা জহর আলমদের সেটা হলো একবার হাত নিক্ষেপ করবেন একবারেই মুখমন্তল মা করবেন হাতের কবজি পর্যন্ত মাছের করবেন এটাই হল সন্ধ্যা পদ্ধতিটা ধরো বাম হাত তো এখানে তো মাঠে আছে আপনি এখান থেকে শুরু করে এ পর্যন্ত আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগে বাম হাত দিয়ে ডাইন হাত তারপরে ডাইন হাত দিয়ে বাম হাত খালি উপরে যে মাছে করে দিলেন ভিতরে মাছে করা লাগবে না मसते दी और प्रश्न अवस्था अपन सेलुक्त जूता पड़ा जाता गलो मैं एम जेगुर ऊपर दिए मानने पायर ऊपर अंश का खोला था जोता लगते दे। दे। दे पकार, को जो असुविधा कमर बेल्टर अंश ना एहराम लुंगी मत भरा मानतेब मोस्तर खेला তাহলে লুঙ্গির মতো পরা যাবে না কারণ লুঙ্গি পরি সব সময় এক ধরনের কাজ আর লুঙ্গির মতো করে করতে হবে লুঙ্গির মতো ওইভাবে না করার জন্যই বেল্টা দরকার তো এই জন্য আপনার ওই বেল্টটা পরলে এলামের কোনো অসুবিধা হবে না সমস্ত গুলো কতবা দিচ্ছেন বেল বেল্ট যুক্ত হইলেও কোন অসুবিধা নেই আর দিকে বার্তা দিতে হবে সামনের দিকে কোন নিয়ম নেই সামনের দিকে বার্তা বেশি দিবেন হ্যাঁ এটাও একটা পদ্ধতি মানে কয়েক রকমের পড়া যায় আপনি যে পদ্ধতি বলছেন এটাও একটা পদ্ধতি আমরা শেষ করতে পারি মনে হয় যে আর সকর সংক্রান্ত কোনো কিছু থাকলে আপনি আলোচনা করে দিতা أشهد أن لا إله إلا الله وأشهد